একবিংশ খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলুটোলায় শ্রীযুক্ত নবীন সেনের বাটিতে ব্রাহ্মভক্ত সঙ্গে কীর্তনানন্দে আজ শনিবার কোজাগর পূর্ণিমা শ্রীযুক্ত কেশব সেনের জ্যেষ্ঠ ভ্রাতা নবীন সেনের কলুটোলার বাটিতে ঠাকুর আসিয়াছেন চৌঠা অক্টোবর আঠেরোশো খ্রিস্টাব্দ উনিশে আশ্বিন সাল গত বৃহস্পতিবারে কেশবের মা ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া অনেক করিয়া যাইতে বলিয়া গিয়াছেন বাহিরের উপরের ঘরে গিয়া ঠাকুর বসিলেন নন্দলাল প্রভৃতি কেশবের ভ্রাতুস্পুত্রগণ কেশবের মাতা ও তাহাদের আত্মীয় বন্ধুগণ ঠাকুরকে খুব যত্ন করিতেছেন উপরের ঘরেই সংকীর্তন হইল কলুটলার সেনেদের অনেক মেয়েরাও আসিয়াছেন ঠাকুরের সঙ্গে বাবুরাম কিশোরী আর দু একটি ভক্ত মাস্টারও আসিয়াছেন তিনি নিচে বসিয়া ঠাকুরের মধুর সংকীর্তন শুনিতেছেন ঠাকুর ব্রাহ্ম ভক্তদের বলিতেছেন সংসার অনিত্য আর সর্বদা মৃত্যু স্মরণ করা উচিত ঠাকুর গান গাইতেছেন ভেবে দেখ মন কেউ কারু নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলোনা দক্ষিণে কালী বদ্ধ হয়ে মায়া জালে দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সই দিবে ছড়া অমঙ্গল হবে বলে ঠাকুর বলিতেছেন ডুব দাও উপরে ভাসলে কি হবে দিন কতক নির্জনে সব ছেড়ে আনা মন দিয়ে তাঁকে ডাকো ঠাকুর গান গাইতেছেন ডুব ডুব রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবিরে রে প্রেম রত্নধন খুঁজ খুঁজ খুঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ দীপ দীপ জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ ড্যাং ড্যাং ড্যাং ড্যাঙায় ডিঙেয়ে চালায় আবার সে কোনজন কুবির বলে শোন শোন শোন ভাব গুরুর শ্রীচরণ ঠাকুর ব্রাহ্মভক্তদের তুমি সর্বস্ব আমার এই গানটি গাইতে বলিতেছেন তুমি সর্বস্ব আমার হে নাথ প্রাণাধার সারাত নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে আপনার বলিবার আবার ঠাকুর নিজে গাইতেছেন যশোদা নাচাত গো মা বলে নীল মনি, সেরূপ লুকালে কোথা করাল বদনী একবার নাচ গো শ্যামা ওসি ফেলে বাঁশি মুন্ড মালা ফেলে বনমালা লোয়ে তোর শিব বলরাম হোক তেমনি তেমনি তেমনি করে নাচ কোষ্যামা যে রূপে ব্রজ মাঝে নেচেছিলি একবার বাজাকো মা তোর মোহন বেনু যে বেনু রবে গোপীর মন ভুলিত যে বেনু রবে ধেনু ফিরাতিস যে বেনবে যমুনা উজান বয় গগনে বেলাবাড়িত বাড়িত রানীর মন ব্যাকুল হতো বলে ধর ধর ধর ধর রে গোপাল ক্ষীর সর নবনী এলায়ে চাঁচোর কেশ রানী বেঁধে দিত বেনি শ্রীদামের সঙ্গে নাচিতে ত্রিভঙ্গে গোমা আবার তাথইয়া তাথইয়া তাতা থইয়া থইয়া বাজত নুপুর ধনী শুনতে পেয়ে আসত ধে যত ব্রজের রমনী গো মা এই গান শুনিয়া কেশব ওই সুরের একটি গান বাঁধাইয়াছিলেন ব্রাহ্মভক্তেরা খোল করতালি সংযোগে সেই গান গাইতেছেন কত ভালো বাসগো মা মানব সন্তানে মনে প্রেমু ধারা বহে দু নয়নে তাহারা আবার মান নাম করিতেছেন প্রথম গান অন্তরে জাগিছ গো মা অন্তর জামিনী কোলে করে আছো মোরে দিবস জামিনী দ্বিতীয় গান কেন রে মন ভাবিস এত দিন হীন কাঙালের মতো আমার মা ব্রহ্মাণ্ডেশ্বরী সিদ্ধেশ্বরী করি। ঠাকুর এইবার হরিনাম ও শ্রী গৌরাঙ্গের নাম করিতেছেন ও ব্রাহ্ম ভক্তদের নাচিতেছেন প্রথম গান করিলেন মধুর হরিনাম রসেরে জীব যদি সুখে থাকবি দ্বিতীয় গান গাহিলেন গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে হুঙ্কারে পা দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায় তারপর গাহিলেন ব্রজে যায় কাঙাল বেশে কৌপিন দাও হে ভারতী এরপরে গাহিলেন গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু ঠাকুর আবার গাহিলেন হরি বলে আমার গৌর নাচে তারপর গাহিলেন কে হরিবোল হরিবল বলিয়ে যায় যার মাথায় জেনে আয় আমার গৌর যায় কি নিতাই যায় রে যাদের সোনার নুপুর রাঙা পায় যাদের নেড়া মাথা ছেঁড়া কাঁথা রে যেন দেখি পাগলের প্রায় ব্রাহ্মভক্তেরা আবার গাইতেছেন কতদিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ কাম বলব নাম, নয়নে বহিবে প্রেম ও ঠাকুর উচ্চ সংকীর্তন করিয়া গাহিতেছেন ও নাচিতেছেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা মার খেয়ে প্রেম যাচে তারা যারা আপনি কীদে জগৎ কাঁদায় আবার গাহিতেছেন নদে টলমল টলমল করে ওই গৌর প্রেমের হিল্লেরে ঠাকুর এবার মার নাম করিতেছেন গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না ব্রাহ্মভক্তেরা তাহাদের দুইটি গান গাহিতেছেন প্রথম গান আমায় দিমা পাগল করে তারপরে গাহিলেন চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে